নমম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থাশ্রমে লাভ উপায় শ্রীরামকৃষ্ণ গান শুনলে কালী নামে দাওরে বেড়া ফসলে তৎসুপ হবে না ঈশ্বরে শরণাগত হও সব পাবে সে যে মুক্ত শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না শক্ত বেড়া তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগত সে তিনিই হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রী সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না তুজন এই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয় থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে প্রতিবেশী মহাশয় এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না শ্রীরামকৃষ্ণ আছে অতি বিরল বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না তবে রূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে তাহলেই এটি সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদা অমিল হয় একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলুম না বাছাদের খাওয়াতে পারলুম না পড়তে পেলুম না বাছাদের পড়াতে পেলুম না একখানা গয়না তুমি আমায় কি সুখে রেখেছ চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন ওসব পাগলামি ছাড়ো ভক্ত এসব প্রতিবন্ধক আছে আবার হয়তো ছেলেরা অবাধ্য তারপর কত আপদ আছে তবে মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলে অবাধ্য মূর্খ গোঁয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় প্রতিবেশী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ একেবারে নয় যখন অবসর পাবে কোন নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয় হয় নির্জনে বাস নয় সাধুসঙ্গ প্রতিবেশী সাধু চিনব কেমন করে শ্রীরামকৃষ্ণ যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবধ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই কথা কন্যা আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ প্রতিবেশী নির্জন বরাবর থাকতে হবে শ্রীরামকৃষ্ণ ফুটপাতের গাছ দেখেছ যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয় না হলে ছাগলগড়িতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না গুড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি ভয় কি বিবেক লাভ করবার চেষ্টা আগে করো তেল মেখে কাঁঠাল ভাঙো হাতে আঠা জড়াবে না প্রতিবেশী বিবেক কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর সৎ আর সব অসত এই বিচার সত মানে নিত্য অসত অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসতকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সদশত বিচার তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে শোনো একটা গান শোন আয় মন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলেরে মন চারি ফল কুড়াইয়ে পাবি প্রবৃত্তি নিবৃত্তি জায়া নিবৃত্তিরে সঙ্গে লবি ওরে বিবেক নামে তোর ব্যাটারে তত্ত্বকথা তাই সুধাবি প্রথম ভার সন্তানেরে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি সুচি অসুচিরে লয়ে ঘরে কবে সুবি তাদের তুই সতীনে তবে শ্যামাকে পাবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে তবে জ্ঞান খড়্গে বলি দিবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহমর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয় বিবেক হলে তত্ত্বকথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কালিকল্প তরুমুলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে অনায়াসে পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মুখ্য। তাঁকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারের দরকার তাও হয় যদি কেউ চায় প্রতিবেশী তবে সংসার মায়া বলে কেন শ্রীরামকৃষ্ণ যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন ঈশ্বর মায়া জীব জগত। তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন যদি বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল খোলাটা যেন জগৎ জীবগুলি যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন অনাত্তাও আছে জারি নৃত্য তারি লিলা জারি লিলা তারি নৃত্য যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীব জন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত প্রতিবেশী তবে পাপ পুণ্য নাই শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই তিনি যদি অহংতত্ব রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন তারা পাপপূর্ণ পুণ্য পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালো জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপপূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে যেন যে ওসব কথা মাত্র মন্দ করলেই মন ঘুগুগ করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হল এরূপ ভক্তিতেও তিনি ভেদবুদ্ধি রাখেন প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে যিনি সংসার করো তাকে কি জানা যায় শ্রীরামকৃষ্ণ তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার এক ঘটি হলেই খুব হলো? চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়েগি ছিল তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই হেউঢেউ হয় वेशी विकार एक घटी जले हय इच्छा ईश्वर के सब बुझे फेली श्रीरामकृष्णता बटे किंतु बिकार ऊषध आतीबी महाशय कि ओषध श्रीरामकृष्ण साधु संग नाम गुणगान ता सर्वदा प्रार्थना मा আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধাভক্তি দাও আর আমি কিছুই চাই নাই যেমন রোগ তার তেমনি ঔষধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লাও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাঁকে বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বুঝালে কি বুঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে